বাংলা মানবতা সমাধান সালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকবিন্দু সকলকে প্রাণ্ডালার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুনতের অনুসরণ প্রতিবন্ধকতা ও প্রতিকার শীর্ষক আলোচনায় আজকের পর্বে আমরা ইতেবা আয় সুন্নত বা সুনতকে অনুসরণের যে গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর ফজিলত এ প্রসঙ্গে আমরা আলোকপাত করব যথারীতি আমাদের মধ্যে সম্মানিত শুধু দর্শক বৃন্দ আমরা আলোচনা শুরু করি ইবা আসনুত বলতে কি বোঝায় আর শুরুটা হোক আমার ডান দিক থেকে জেনাব মুজাফর মহাসিনা অসুন্নাথ সোনের অনুসরণ রসল্লা সালাই আসাল্লাম যে কাজ যেভাবে যে সময়ে যে পরিমাণ যে সংখ্যায় করেছেন যেটা আর কি মোহাদেস্লামা একরম একটা কথা বলেছেন যে সোননাথ অনুসরণ করতে গেলে অন্তত পাঁচটি বিষয় একটু অনুসরণ বা দেখা প্রয়োজন রয়েছে যেমন একটা স্থান একটা সময় পদ্ধতি একটা হলো পরিমাণ আর একটা সংখ্যা এই যে যে সোনের ক্ষেত্রে যতটা পাওয়া যাবে ততটাই যেন পরিপূরক থাকে সেভাবে অনুসরণ করার নাম হলো সোনাথ আর যেটা বলা হয় যথ মেনে চলা আর সোনের অপর নাম আর যেটা আসার বা চিহ্ন এক চিহ্নকে থেকে আর চিহ্ন হুবহু সেটাকে অনুসরণ করার নাম যথাযথ অনুসরণ করা বলা হয় আর কি বা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফেউনি আমার অনুসরণ করো ইহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং শুধু তাই নাই তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদের রাসুল যা দিবেন তোমরা তাহলে এবং যা থেকে তিনি বিরোধ থাকতে বলেছেন সেটা তোমরা কি করো বিরোধ থাকো যদিও এটা মালবন্টন প্রসঙ্গে কিন্তু এটা মোব বলে থাকেন কোন প্রেক্ষাপটে আয়াত সেটা বড় কথা না তার বিষয়টা হলো সর্বব্যাপক সর্বস্থানে প্রযোজ্য যেখানে যেখানেই যে থাকবে যে অবস্থা থাকবে আল্লাহ নবীর যেটা বিধান সেটাই সে মেনে চলবে তা কুমন ফাখুদ সেটা শরীরের বিধি বিধানে হোক বা যাই হোক সুরান আয়াত কিন্তু আনুগত্য হয় না আমরা তর্জমা অনেক সময় অনুগত মানের একজনে পিছিয়ে পিছিয়ে চলা আল্লাহ আল্লাহকে মান্য করতে হয় এখানে দুটা শব্দ রয়েছে জি জি জি এবং হয় আল্লাহ ইন যেহেতু অনুসরণ অনুগত ইত্যাদি মানুষের পিছনে পেছনে চলা যায় কিন্তু ইতাহ যেটা সেটা হয় নবীর হয় কিন্তু এবাদত সেটা শুধু আল্লাহ হয় আল্লাহ আচ্ছা তাহলে ক্ষেত্রে তোমরা এত মান্য করো আল্লাহকে মান্য করতে হবে হ্যাঁ আতি ওর রসুল আমি রসুলের মান্য করো আনুগত্য করো অনুসরণ করো সবকিছু এখানে প্রযোজ্য মানুষ যদি অবজ্ঞা করে অবহেলা করে সম্পর্কে হাদিস থেকে কিছু কথা বলেন আতানি দা খালাল জাননা আসানি ফা রসল সাল্লাম বলছেন যে আমার উম্মত প্রত্যেকেই জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করবে কিম করে আশ্চর্য হয়ে গেলেন জান্নাতে যেতে আবার অস্বীকার করে এমন বেকুপ লোক দল্লা সে আবার কে যে জান্নাতে যেতে অস্বীকার করে রসল মান আতানি দা খালাল জাননা যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে গেল অমন আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করলো সেই যেন মূলত জাননাতে যেতে সে অস্বীকৃতি জানালো অনুরূপভাবে ভাবে এ মর্মে অনেক হাদিস রয়েছে কোরআনের আয়াত রয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন যে হে ইমানদার বান্দাবান্দিগণ তোমরা আল্লাহকে মান্য করো আর রসুলামের কোন উপায় নেই আচ্ছা করতে গেলে যে রসুল তিনি যে সিদ্ধান্ত হবে যা তিনি সমাধান দিয়েছেন সেটা মনের মধ্যে কোন কুটিলতা রাখা যাবে না জড়তা থাকবে না এরপরে আরেকটা কথা যেটা বললাম বাস্তবায়ন করতে হবে আত্মসমর্পণ এরপরে রসুলের সন্ন্যাত গুরুত্বপূর্ণ এতটাই আল্লাহর আলী এরপরে বলো ফক্লা কোন মার কোনিনা দূরতম পথপুষ্ট বা স্পষ্ট পথপুষ্ট অন্তর্ভুক্ত হবে আরকি চমৎকার যেটা বোঝা গেল্লাহ নেই আচ্ছা এই যে ইত্তেবা এটা শুধুমাত্র কিছু কিছু বিষয়ে ইত্তেবা করব না ইত্তেবা ফিল আকিদাত আকীদা শমীর বিষয় রাসূলের ইত্তেবা করতে হবে ইত্তেবা ফিল আকওয়াল রাসূলের কথা বাণী সমূহর ব্যাপারে ইত্তেবা করতে হবে ইত্তেবা ফিল আফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা গুলি করতে বলেছেন নিজে করেছেন সেগুলোর উপরে ইত্তেবা হ্যাঁ এখানে আমাদের এরতেবা দুই রকমের নিষেধ বর্জনের এরতেবা আবার আদেশ পালন পালনের নিষেধ বর্জনের এরতেবা আমাদের দেশে অনেকেই জানে না যার ফলে অনেক ধরনের কথা বলে থাকে কোন বেদাত তুলে ধরলেই আবার আর জিনিস আমাদের সমস্যা হয়েছে সেটা হলো যে বেদাত এবং আমাদের দেশ আমরা অনেকেই এটা জানি না বেদাত কোনটা ওসাইলুল কাউনিয়া কাদারিয়া কোনটা এটার পার্থক্য জানি না এবাদত এবং ময়ামেলাতে পার্থক্য আমরা অনেক ক্ষেত্রে বুঝি না আবার অনেক সময় যে আমরে দিনই আর আমরে দুনিয়াবি এটা না বুঝার কারণে অনেক সময় কি হয়েছে আমাদের তালগোল ফেগে যায় তো কাজে এক্ষেত্রে আমাদের খুব ভালো করে জানা দরকার যে একজন মুমিনের জেন্দাগি হলো দুই ভাগে বিভক্ত একটি হলো এবাদত আর একটি হলো মহামেলা তো এবাদত হলো তাউকিফি এবাদত তাওকিফি যেভাবে আল্লাহ নবী করেছেন হুবহু ওইভাবেই করতে হবে জি এবাদতগুলি যেটা আমরা দর্শকদের জন্য সহজ করে বলতে পারি যে কথাটি আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে শেখ আমানুল্লাহ মাদানী সাহেব আলোচনার মধ্যে বলছিলেন যে মানুষের জীবনের দুই ভাগে বাক করা হয়েছে একটু হলো অ্যাবাদত একটি হলো মহামেলার অ্যাবাদত যে অংশটা সেই অংশটা অবশ্যই কোরআন বা সন্ন্যাসের উপরে নির্ভরশীল কোরআন সন্না যেটা গ্রহণ করবে সেটাই হবে অ্যাবাদত নির্ভর খুব নির্ভরশীল কোনো ক্ষমতা নাই আপনি কি বলতে চাচ্ছেন আলোচনা করেছেন তিনি বুঝাতে চেয়েছেন যতক্ষণ পর্যন্ত না সেটা করার দলিল পাওয়া যাবে দলিল না পাওয়া তখন আপনার হয়ে যাবে দলিল পাওয়ার আগ পর্যন্ত যে কোনো ধরনের মানে আপনি ইচ্ছা করে কোন মামাতের মূল হলো হালাল মহামেলাতে সকল কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত নাষেধের দলিল পান নিষেধ ওইটা দলিল না পাইলেন প্রত্যেক জানোয়ার হালাল শুধুমাত্রের পরিমাণ কম মহামে নিষেধের পরিমাণ পরে আলোচনা আসবে সময় হলো আমাদের একটা বিরতির ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমার সে আলোচনা নিয়ে বিরতির পর পুনরায় আপনাদের সাথে ফিরিতে হব श्लिष्ट कि आलोचित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 সকাল বিরতির পর সুদীয় দর্শক বৃন্দ আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রাণ্ডার শুভেচ্ছা কথা হচ্ছিল যে মহামেলার যেগুলি আমি যা বুঝতে পারছি বর্তমানে আধুনিক যত মাস চলার সম্মুখীন হচ্ছি সেখানেও সবাই এবনে তাইম স্মরণাপন্ন হচ্ছেন এমনকি ব্যাংক গুলা কিভাবে চলবে আধুনিক ব্যাংক কিভাবে চলবে সেখানেও দেখছি তারা ফত এবনে তাইমিয়া ঘাটতেছেন মূল সূত্র খোঁজার জন্য আরো ভালো করে ব্যাখ্যা দিয়েছেন অন্যান্য দিয়েছেন আমি মানে সুদীদের দর্শকদের সুবিধাটা বলছি যেটা হলো যেহেতু এবাদতের উদ্দেশ্য আল্লাহর তাকারব্বা সাদ্য লাভ করা আর আল্লাহরুল্লা আলামিন তার দেওয়া পদ্ধতি ছাড়া তিনি যেভাবে রাজি হবেন খুশি হবেন সেই পদ্ধতি ছাড়া আমি একটা করলাম এ তারপর বললাম কি নিষেধ আছে নাকি আমি বললাম আপনি তো এবারতের সঙ্গেই জানেন না এবারতের বিষয়বস্তু না সেটা বৈধ এটার নাম তো না নিষেধ আছে নাকি আমরা করতাম আগে এখন যে দলিল পাই না যদি কেউ স্পষ্ট দলিল দিতে দেন আমার ভাইরা বলে থাকেন নিষেধ আছে নাকি আল্লাহ রসুল যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করেছেন সেটাতে তোমরা বিরত থাকো আমাকে দেওয়ার বিষয়টা দেখতে হবে পরিষ্কার হয়ে যায় মহামালাতের ওই একই বাক্যে লম্বা বাক্য তার মধ্যে মহামালাতের বিষয়ে প্রয়োজন সেগুলা শাকা লাইয়ের মিষ্টি কুমড়া খাওয়া হালাল তাল খাওয়া হালাল বড়ই খাওয়া হালাল অমুক খাওয়াল এভাবে যদি কোরআনে যদি আল্লাহ খালি হালাল পর্যন্ত বর্ণনা শেষই হতো শেষ হবে না আল্লাহ আরো বেশি আসছে মাত্র মধ্যে জিজ্ঞাসা করা যেমন মূলনীতি থাকতে হবে আমার জমি আমি আবাদ করবো সেখানে আমি রোসনও করতে পারি ধানও করতে ইচ্ছা দিন তবে এখানে একটা মূলনীতি হলো যে অবশ্যই তামাক চাষ করা যাবে না নিষিদ্ধ আছে দলিল দ্বারা নিষিদ্ধ আছে কোন কথা বলা যাবে না সেখানে বিরুত থাকতে হবে চুলচেরা পথ এটা এখানে অনেক নিতে যে আবার এই মহামালাতের বিষয়টা না বুঝে এবার তোদের মধ্যে নিচ্ছে ব্যাপারটাকে এত টাইট দিয়ে দিয়েছে যে ফাটা পাঞ্জাই পরা হারাম পায়ে কল্লীদের পাঞ্জাই পরা পায়ে পরা হারাম কিস্তি টুপি মাথায় দেওয়া হারাম হারামের পর্যায়েছেন যে কিছু কিছু ব্যাপার আছে সেটা যুগ হিসাবে কেউ যেন না নিতে যায় তাহলে তার পিস লাগবে না যেমন পোশাকের ক্ষেত্রে কোনো মূলনীতি এইভাবে নেই যে কথাটা বলা হয়েছে করে যে সাদা পোশাকটা হওয়া ভালো কিন্তু পোশাকের ধরন কিভাবে পরবো সেটা উল্লেখ নেই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন এক দেশে শীত আর এক দেশে গরম কোন দেশে দেখা যায় পোশাক খুব হালকা পড়তে হয় কোনো দেশে পোশাকাবার। বেশি করে না পড়লে চলাই যায় না ইত্যাদি এখানে একজন মানুষের তো কর্মক্ষেত্র ভিন্ন আছে না অবশ্যই অবশ্যই আছে কেতাবল লেবাসের মধ্যে আলোচনা নিয়ে আসছেন হলো আংটির আলোচনা নিয়ে আসছেন এখানে অবশ্যই স্বর্ণের আংটি পুরুষ পড়তে না মল্লীতে তো আছে অবশ্যই আমাদের জন্য জানতে পারি যে পোশাক নারী এবং পুরুষের ভিন্ন হবে নারীর পোশাক পুরুষে পড়বে না পুরুষের পোশাক থাকে তিলক সিঁদুর ইত্যাদি তাদের ধর্মীয় দৃষ্টিকোণ পৈতা তারপরে টিকি রাখে ওটা দেহের সাথে আরিয়া পোশাক ভিন্নতা অবলম্বন করতে হবে কিন্তু একই পোশাক যেমন একটা গ্লাস গ্লাসে আমি পানি খাচ্ছি যেই পোশাকটা শুধুমাত্র নারীদের বসন আর যেই পোশাকটা শুধুমাত্র পুরুষ কি চিহ্নিত করা হয়েছে এই একজন জনের পোশাক নিতে পারবেন কিন্তু করা না চলমান তিনি যদি সামাজিক ভাবে চলমান থাকে তাহলে কি ধরনের হতে পারে এ ব্যাপারে আমাদের হয়তো পরবর্তী পর্ব কি কি খাওয়া নিশ্চিত হালাল হালামের মধ্যে চলে যাবে তারপরে করা যেতে পারে অন্যতম একটা যেটা খুব বর্তমান বাজার খুব চলছে সিল্কের পোশাক যেটা সময় তো এটা চলবে না সম্মানিত শুধুই ও দর্শক আমরা খুব প্রাণবন্ত আলোচনা ছিলাম এবং সেখানে ছিল যে সন্নত কি এবং সন্ন্যতের ইতিবা প্রে কিছু প্রাসঙ্গিক কথা আমাদের মধ্যে এসে গিয়েছিল যা ছিল আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন আমরা এ বিষয়ে কিছুটা শরীয়তের নির্দেশনা পেয়েছি আমাদের হাতে সময় কম এজন্য দুঃখিত আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন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 জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক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 उपासना करें ताके सुराई खल्स दिए जाते मानव